क्यों एर आगे पाकिस्तान स्वाधीनतार पर दीर्घकाल चुप थ এখন ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন ফর ছিল না ইসলাম বুঝার ব্যাপারে কোন সমস্যা ছিল না করছেন হাজির কামদুল হাসান রহমতুল্লাহ মন্দর রহমাতুল্লাহ শামসুল আকস ফরিদুর রহমতুল্লাহ আমার ওয়ালদ সাহেব কেবলা নিজাম ইসলামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হাফিজুর রহমত উল্লাহ সবাই ইসলামী আন্দোলন করছিলেন আমি তো তখন ছেলে ছিলাম। তখন তো আমার আন্দোলনের নাম মানসিক জানে আমি তাদের সঙ্গে ছিলাম এখন আমি সামনে বেশি বয়স দ্বিতীয় সামনে আসি হিন্দু ইসলামী আন্দোলন করি যাই সম্পূর্ণ রসুল্লাহ সাল সাল্লাম আল্লাহ রুহানি জাত বলা যাবে কিনা এটা তো রাজনৈতিক ব্যাপার নেশা প্রস্তুত হয়েছেন কেন দূর হেরে এখন দেবেন কেন যদি আল্লাহের যদি ওই থাকে তাহলে রসুল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ এক হয়ে যায় এটা যায় সেই হই এটা সম্পূর্ণ সেরে ও। গোলাম বলছেন আল্লাহ রুহানি সত্তা তিনি সর্ববিষয়ের নেতা আমার কাছে দেশে এটা রাজনৈতিক প্রশ্ন হিসাবে ধর্মীয় প্রশ্ন নয় এটা তো না অসুবিধা এটা কোনো এই জন্য এবার আলমের নেতৃত্বে ছাড়া কোনো দিন ইসলাম চাপ না পর্ব সারের নেতৃত্বে কোনো দিনে ইসলাম হয় না উত্তর প্রয়োজন আমি যে তাদের সঙ্গে বসতে চাইছি পেপার পত্রিকায় দেখছেন না দেখেন নাই কিন্তু সে যে আমার সঙ্গে বসতে চাইছে কোন পেপার পত্রিকায় দেখছেন কাজী তাদেরকে মিথ্যা বলা একটা তাদের একটা চিরচরিত অভ্যাস তার ভিতরে এটাও একটা প্রমাণ আপনাদের হাতে এই বিচারটা আমার হাতে না যেহেতু আমি একটা দলের নেতৃত্বে দেই এটা আমার বলা আমার জন্য সম্ভব এটা বিচার আপনারা করবেন কোনটা হক কোরআন হাদিসের উপরে সাহাবাহ কলামদের নীতির উপরে কারা আছে সেটা দেখবেন আপনার বিচার করবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সর্ব প্রথম কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এবং কেন তারা বিচ্ছিন্ন ইসলামী আন্দোলন উনি একা উনি একটাই মিছিল বাই করেন এরপরে যখন দেখলেন খুব জনপ্রিয়তা লাভ করছে এরপরে সাহিস্তা কোরবানী সাহ মরহুম বাইতে শরীফের পিস এবং মরহুম আবদুর রহিম সাহেব এদের নেতৃত্বে একাত্রে নিয়ে তারা মিছিল করে তারপর তারা বললেন যখন এটা খুব সুন্দর দেখা যায় তখন আমাকে আনবার জন্য গেছিল বৌড়ায় এই মুক্তার সাহেব গেছিলেন বেরিসাহ কোরবান সাহেব গেছিলেন মালায় সাহেব সাহেব গেছিলেন যে মন্ত্রী ছিল তাদের আমি বলছি আমি কমার্শিয়াল লোকের কথা বিশ্বাস করি না এই আন্দোলনের নাম্বর তারা পিস থেকে সরিয়ে যাবে শেষে আমাকে বিপদে ফেলাইবে তখন আমার যাওয়ার কথা ছিল ঢাকা হইয়া কিন্তু আমি ঢাকা হইয়া না গিয়া আমি এরপর সাহিদ সাহেবের টেবিলের উপরে কোরআন শরীফ ছিল এবং সেখানে ছয় জন লোক ছিল তার সামনে এই শাহিদ সাহেব বললেন খোদার কসম করে বলছি কোরআন শরীফ সম্মান বলছি আমি আর থেকে পিছু পা না এই কসম করার পরে যখন আমার কাছে তখন আমি মনে করলাম কসম করার কথা বিশ্বাস না করি ঘাটতি তখন আমি যাব। কিন্তু আমি নেতৃত্ব দেবো না আমাকে সদরও বানাইতে পারবেন না সাংবাদিক সম্মেলনে আমি বক্তৃতা দিতে পারব না এই শর্তের উপরে আমি গেলাম তিন তারিখ যাইয়ে দেখি সাইদ হিসাবের বিবৃতি শাসনতন্ত্রের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই আমি বেড়ে সাহেব কি করবুম সাহ তিনি বলেন যে আমার ছাগলটা গেল কোথায় দেখো সে আমার সাগলটা কোথায় গেল আমাকে চিঠি লিখছে সে কোথায় গেল এরকম বলতেছিল শেষ পর্যন্ত তারা বললো যে তোমারই সাংবাদিক সামনে বক্তৃ দিতে চাইবে আমি বেরিস্টার সব বললাম কি বেরিস্টার স্যার আমি কি শর্ত লাগেছেন এখন কি হইলো বাইরে কথা ভালো তারপর এবং সাইদ হিসাবে তারপর আহাদ সাহেবের সহিদ মদন হিসাবে এবং বাইশ সাহেব বিশ সাহের আমার এবং আব্দুর রহিম সাহেবের এই কদ দস্ত সহ রশিদ ছাপানো হয় কুহুল সেই কুভে সম্মানিত শ্রোতা হজরত পীর সাহেব হুজুরের জবাবে সত্যতা প্রমাণ করার জন্য ১৯৮৭ সালে কমলাপুর রেলওয়ে ময়দানে তফসিলুল কোরআন মাহফুজে প্রখ্যাত বক্তা মৌলানা দেলাওয়ার হোসেন সাইদু প্রদত্ত অংশবিশেষ এখানে উপস্থাপন করা হল বিধি নয় নারীর বিধি নয় আল্লাহর নদীকে আল্লাহকে আল্লাহর দিনকে যারা ভালোবাসতে পারে তাদের জন্য আল্লাহ দিন কায়ম করে দেন আর এমনি করে আমরা শুধু নামাজ করলাম রোজা রাখলাম আর কিছু এবার করলাম কি করে ভাবলাম আল্লাহ যদি খুশি হয়ে যাবেন না এত সহজে যদি ইসলাম কায়েম হতো তাহলে সাহাবিদের রক্ত দেওয়া লাগবে না নবীদিন জানতামের সহযোগ করা লাগবে না এই জন্য নানিগরিব হর্বরি শরীরের মধ্যে পরিষ্কার করে বলে সেই পর্যন্ত ততক্ষণ না শরীর থেকে সেটনা পণ্ডিত হয়ে যায় আর আমার দিন পরিপূর্ণ কায়ম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত লক্ষ্য থাকে সংগ্রাম করো আমরা সংখ্যায় যদি তোমাদের সাথে মহামাল্লা রয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বলুন বলুন কি এই অশান্তি দূর্বিত করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্যই এসেছিল ইসলাম আপনারা সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন বলে আছেন আমি আপনাদেরকে বলতে চাই প্রস্তুত আছি বললেই হবে না মোহল্লায় মোহল্লায় সংগঠন করলি বলুন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই বিরাট কাঠেলায় সামিল হয়ে যান এবারে আন্দোলন হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিভাবে আন্দোলন আমরা আমরা একথা বুঝতে পেরেছি শাসনতন্ত্রের অভাবেই ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন না হওয়ার কারণেই এই অশান্তি বেড়েছে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন হলে শান্তি প্রতিষ্ঠা হবে ঠিক ভাইরা আমার সেই জন্যই ইসলামী শাসনতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়া লাগবে আর এজন্য যদি আপনাদেরই বিরুদ্ধে কোন অ্যাকশন আসে যদি আপনাদের বিরুদ্ধে কোনো হামলা হয় যদি মার আছে যদি জীবন দেওয়া লাগে যদি জৈল জ্বেলে যাওয়া লাগে যদি গ্রেফতারি করান আসে যদি গুড়ি খাওয়া লাগে তাহলে মুসলমান আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দেখতে চাই বাতিল দলগুলি ইসলামী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে এক যায় কিন্তু ইসলামী দলগুলি কেন ইসলাম করতে এক হয় হয় না। না। আসলে কি নেতা নেতা এ একমাত্র আর আমি মনে করি জমাতিরা হইতেছেনা শুধু মৌদুদি বাদ প্রচার করার জন্য যেমন কাদিগারিরা বাদ প্রচার করার জন্য আমাদের সঙ্গে বসে না এই রকম এইরকম মৌদুদি বাদ প্রতিষ্ঠা করার জন্য একাত্ম হইতেছেনা। আর এছাড়াও তো অন্যান্য সমস্ত ওলামা কালামটা এক হয়ে গেছে না কাজই আমাদের এত অনৈক্য বলা যায় না আমরা সব এক আছে শুধু জামাত ছাড়া সাধারণ দেখা যায় যে সমস্ত ছোট জিনিস দিকে ধাবিত হয় সমস্ত ছোট ছোট ইসলামিক দল কি আমিরে জামাত গোলাম আজমকে আমির বানিয়ে কাজ করতে পারে না তিনি কি আমির হওয়ার যোগ্যতা রাখেন না হয়। ইমাম একজন সংখ্যা দিককে বেশি এই জন্য ওই মুরুক্ষকে ইমাম বামানো হবে না ইমাম যদি একজনও আলেম থাকে আর লক্ষ মুক্তাদিও যদি মুরুক্ষ থাকে ইমাম ওই আলেমেরই হইতে হবে ইবানের কথা ঠিক না তাদের সংগঠন যত বড় হোক কিন্তু ইসলামের আমির হইতে হলে একজন আপনি উস্তাদের কেন বিরোধিতা করেন জানতে চাই। তাহলে তো আমি বিরোধিতা করি নাই আমি বিরোধিতা করি দুই একটা কথা যেমন সাহেব আইন এবং ইসুফ রহমতুল্লাহ আলাই আবু নীব রহমের সঙ্গে মস্তার একটাই তো মুসলমানের না। সেটা মুসলমানের মধ্যে তার ত্রুটি আছে দল হবে এর মধ্যে একটি দল নাজাত পাবে সেই দলটির নাম কি আপনার দলের সাথে থাকলে কি তারা নাজত পাবে তাহলে যারা অন্য দলে আছে তারা কোথায় যাবে বেহেসেনা দুজোকে রসুলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ওই দলটা কোন দল আল্লাহ রাহিব ছিলেন আমি এবং আমার সাহাবারা যে দলের উপরে আছে যে নীতির উপরে আছে এই দলে যারা থাকবে তারাই একমাত্র বেহেস্টে যাবে এই মৌদুদি জামাত প্রথমে শাহাবাই কেরামে বলে তারা সমালোচনার ঊর্ধ্বে নয়। তারা মিয়ারে হক নহে কাজী এখন হবে বিবেচনা করবেন কোরআন হাদিস অনুযায়ী সাহাবাই নীতি অনুযায়ী কোন দলটা আছে যেটাকে হালে শূন্যতল জমাৎ বলা হয় এই হালে শূন্যতল জমাতের তরিখ অনুযায়ী যারা থাকবে তারাই একমাত্র হক দল সেটা আপনারা বিচার করে থাকবেন জনগণের রায় এবং গণবিপ্লব ছাড়া ইসলামী রাষ্ট্র তো প্রতিষ্ঠা সম্ভব না কিন্তু দেশের অনেক আলেম সমাজ ও মুসলমানগণ যেভাবে শত ধাপ বিভক্ত তাতে কি ইসলাম প্রতিষ্ঠা হবে আল্লাহ তো সঙ্গবদ্ধ হাতে বলেছেন অথচ আমরা বিচ্ছিন্ন হয়ে দিন প্রতিষ্ঠার কথা বলি এটাকে আল্লাহর সাথে হুহরি হচ্ছে না যদি যে কারণ অফিসিয়াত নিয়া নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য আর যদি নফসানিয়তের সঙ্গে হয় সেটা আল্লাহ পাক মাফ করবেন না সেটা আল্লাহ পাকের দরকার কুহরী হিসেবে থাকবে কিন্তু সব দল এক নয় বলে আমার আন্দোলন তো আমি বন্ধ করতে পারিনা যেহেতু আমাকে আল্লাহ পাকে দরবারে জবাব দিতে হবে এই জন্য প্রত্যেকের কর্তব্য নিজ নিজ দায়িত্ব পালন করা সবল হল যদি এক নাও হয় আপনি ঠিক আন্দোলন করতে থাকেন তবে নাজাত পাওয়া যাবে ভুল রয়েছে সেই ভুল লিখিতভাবে আমির জামাতকে জানানো হয়েছে কিনা লিখিতভাবে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া দেওয়ার পরে যদি তারা সংশোধিত না হয় তবে জনগণের সামনে লিখিতভাবে তাদের ভুল ব্যাপকভাবে প্রচার করলে জামাত ভুল সারতে বাধ্য হবে অথবা জামাতের মুখলেশ লোকেরা জামাত ছেড়ে সঠিক জামাতে আসতে বাধ্য হবে সুযোগ পাবে এ ব্যাপারে আপনি কি করেছেন এবং কি করবেন অনুগ্রহ করে জানালে আপনার আলে আলেমগণের তাদের নে পারে ব্যাপারে কথা বলতে সুবিধা হবে বলে মনে করি জামাত ইসলামী যে কি কী ভুল আছে এ সম্পর্কে বোধায় হয় পাঁচশোর বই রাখা হয়েছে কথা ঠিক নয় পাঁচশোর উপরে বই লেখা হ্যাঁ এই বর্তমানে আট বছর জেলা জমাত ইসলামের আমির ছিলেন এই আব্দুল কাদের সাহেব বুঝতে চাইছেন উনি যে জমাত ত্যাগ করেছেন এবং উনি একটা বই আকারেও লিখে কি কি ভুল আছে এরপরও যদি কেউ বলে আমরা দেখি নাই তাহলে মনে করতে না তো ওদের ব্যাপারে সোহে দেখেনা সাইকল হাদিস বোখারি হাদিস সপ্তম খন্ডে লেখা আছে এরকম পাঁচশো বই লেখা আছে সোজা সুযোগটা ভুল সতর্ক সদস্য রহমাতুল্লা আল্লাহ তার বুদ্ধি দেখানো আছে মালা দাঁড়িয়েছে মৌদুদি ফেতনা এরকম পাঁচশো বই লেখা আছে তা দেখে নিয়েন কি কি ভুল আছে মুফতি সৈয়দ নজরুল ইসলাম আপনার নিকাট একটা পত্র লিখেছেন আহমদ ছবি সাহেবের তিনটি শর্ত জামাতে জামাতে ইসলাম মেনে নিয়েছেন বিপাক্ষিত কথা পত্রিকায় কি হ্যাপার লাগছে কি কতগুলো স্বপক্ষে কতগুলো দলিল দিয়া তখন আমি বলছিল আপনি কি জমাতের লোক কাল না আপনি আমার কাছে দেবেন কেন জমাতি কেনা দেবে তারপর আপনি দেখেন এটা আমার পক্ষের থেকে জবাব আপনাকে দেওয়া হবে গজ নিয়ে সাইফুদ্দিন বসতে একবার রাজি দেখে জুত দোল খোলা মসজিদে সাইকুল হাজির সাহেবের উপস্থিতিতে ওলামা স্বভাবের মালা সিদ্দিকুর রহমান বলেন আপনি নাকি আওয়ামী লীগ থেকে ছয় কোটি টাকা পেয়েছেন এবং তার শেখ নম্বরও আছে। এবং সে টাকা দিয়ে আপনি মার্কেট করেছেন কতটুকু সত্য জানতে চাই বাইরে এই শেখ নম্বরটা তো ওই টাকাটা তো আমি পাই নাই আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনার মেহরবানি করে সিদ্দিকুর রহমান সাহেব থেকে শেখ নম্বরটা আনলে ভালো হইতো টাকাটা আমি পাইতাম আপনাদেরও কিছু খাওয়াইতে পারতাম এবং অন্তত তারাও কিছু দিতে পারতাম কাজি মেহের বালি করে শেখ নম্বরটা তার থেকে টানলে ভালো হইতে আমি তো টাকাটা পাই না কাজে টাকা পাই তো ভালোই হইতো কম না এই সমস্ত হারাম খোলা মৌলবিদের কারণে তো হারাম খোরার লাল মানুষের ঘরে মিথ্যা শেখ নম্বর যারা আছে ধরাই দেয় কেন আমার নামে কেস পালোন কেন কি কথা বলেন না কেন এই সমস্ত হারামখড়ি আলেমদের এ এজাস ইসলাম হয় না তাবলিক জামাত কি বারে মেয়ে রায় কি নামি পিস কয়েকজন গেছিলেন আমার কাছে তাদের কাছে আমি বলছি আপনাদের লোকেরা যে এই সমস্ত আজকাচে কথা বলে তখন তিনি উত্তরে বলছেন মুরুক্ষ লোক এই তারা বলে এটা আমাদের কথা নয় কাজি যারা বারাবারি কথা বলে ফির মুি ইসলামের একমাত্র সঠিক দল আর কোন সঠিক দল নাই এগুলো সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা এবং বিরোধী কথা যদি কেউ বলে সেল্লা ছাড়া বৃহস্পতি উপায় নাই তাহলে কি সেল্লা দে তারা কি সেল্লা দেন। তাহলে সারা সব জাহান্ন এদের কথায় জাহান সাব্যস্ত হয় এ কথাটা কুফুরি কথা আমি এই জোবাই সবকে বলছিলাম আপনাদের কত লোকে বলে যে রাজনীতি হারাম তাহলে রাজনীতি করছেন না সাহাবাই কেন রাজনীতি করছেন না তাহলে আমরা হারাম কম করছে তাহলে না হুজুরা সব মুরুক্ষ লোকে বলে আমি শেষ পর্যন্ত সেদিনকে তাবলিক দেখেন। আমরা এক কাজ করলে আমি আপনাদের ইজতেমায় যাবো এবং আমাকেও বয়ান করতে সময় দিয়ে তাহলে জনগণ দেখবে যে এরা সব এক যতক্ষণ তখন পর্যন্ত এইরকম আমরা বসতে না পারবো ততক্ষণ পর্যন্ত জনগণ আমাদের এক মনে করবে না এখন দেখা যাক আমার এই প্রস্তাব কর দূর তারা করে